বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ আলমিন সম্মানিত দর্শক মন্ডলী আমরা এহসানের হাদিজ শুনে আসছিলাম বাম পক্ষ থেকে আল্লাহ তালার এবাদতগুলোর মধ্যে কীভাবে এহসানকে সাথে নিয়ে এহসানকে রেখে এহসানের সাথে প্রতিটি ইবাদতকে আঞ্জাম দিতে হবে সেই বিষয়ের আলোচনা আমরা গত পর্বে শুনেছিলাম যে ব্যক্তি সুনতকে বাদ দিয়ে খুব সুন্দর করে লম্বা লম্বা ইবাদত করবে কোন ইবাদতে অহসান আসবে না কবল হবে না কোরআন তেলাওয়াতকে কিভাবে অহসান করা যায় তাজবিদ সহকারে পড়া তাজবিদ সেটাও জাহিদ থেকে এসেছে কোন কিছুকে ভালো করে করা নাম ও তাজবিদ জাহিদ মানে ভালো গুড তাজবিদ মানে ভালো করে করা কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করা তাজবিদের রুলগুলোকে আহকামগুলোকে সুন্দর করে সম্পন্ন করা যেখানে মদ আসে মদ যেখানে গুন্না লাগবে উচ্চারণ করা এভাবে করে আল্লাহানা যখন তাদের সামনে আল্লাহ তালা আয়াত তালাবাদ করা হয় কেউ তেলাবাদ করে অথবা তারা নিজেরা তেলাবাদ করে জাদা থুম ইমান তাদের ইমান বেড়ে যায় তাদের ইমান বেড়ে যায় এই ইমানকে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 আর অন্তরের জিনিসটা সুন্দর করে করলে আভ্যন্তরীণী এহসান হলো বিশেষ করে যখন বলা হয়েছে যে তুমি এমনভাবে আল্লাহ তালে এবাদত করো আল্লা তাল্লাহ তোমাকে দেখেন বা তুমি আল্লাহকে দেখো সেখানে তো অন্তরের দিকটাই মেলি এসেছে তো এভাবে বাহ্যিকটা এবং অন্তরের দিকটা উভয়টা মিলে একটা এবাদত যখন চূড়ান্ত পর্যায়ে সুন্দর হয়ে যায় তখন সেটা এহসানের মর্যাদা লাভ করে তার আগে ইসলাম ইমান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 তেমনি মানুষকে উপকার করেছে কাউকে কোন হেল্প করেছে খালেস নিয়াতে আল্লাহ তালা সন্তোষের জন্য করতে পারেন আল্লাহ তালা প্রত্যেকটি হুকুমের ব্যাপারে সে কনসার্ন থাকবে মানুষের দায়িত্ব পালন যখন করবে আল্লাহ তালাকে খুশি করার জন্য সে ব্যাপারে সচেতন থাকবে যাতে করে মানুষের প্রতি তার যে দায়িত্ব আছে সেটা কিভাবে পালন করছে এটা আল্লাহ আল্লাহতালা দেখছেন বান্দা নিজে মাখলুকের প্রতি একে অপরের প্রতি কী স্থান করবে সেই বিষয়ে আলোচনা আমরা শুনব হাদিসে বলা হয়েছে যে ইন্নলা ক্যাত বলে এহসানা আল্লা কুলসাই প্রত্যেকটি বিষয়ের উপরেই আল্লাহ তালা এসানকে ফরস করে দিয়েছেন কিন্তু এক্সাম্পল এসেছে তোমরা যখন কাউকে হত্যা করতে হয় শরীয়তের শাস্তি রাষ্ট্রের শাস্তি বিধান কার্যকরী করতে হয় তখন কাউকে হত্যা করতে হলো ভালো তরিকায় দূর সম্ভব উত্তম তরিকায় হত্যার কাজটাকে সম্পন্ন করো আর কোন জানোয়ার জবাই করতে হলে উত্তম তরিকায় জানুয়ারটাকে জবাই আহাদুকুম সাফরাতাহু তোমাদের জবাই করার কাজে যে অস্ত্রটা ব্যবহার করবে সেটাকে যেন একটু ধারালো করে নেয় ধারালো করে নেয় আর জবাইকৃত জন্তু জানোয়ারটিকে যেন একটু কম কষ্ট দেওয়ার চেষ্টা করে মানুষকে হত্যা করতে হলে কিভাবে করতে হবে সেটাও ইসলাম বলে দিয়েছে হত্যা করতে গিয়ে উত্তম তরীকা তাকে হত্যা করতে হবে উত্তম তরীকা আবার হত্যা কেমন হয় মানুষকে প্রচণ্ড কষ্ট দিয়ে নির্যাতন করতে করতে করতে করতে হত্যা করা যাবে না যাকে হত্যা শরীয়তের দৃষ্টিতে বা কোনো রাষ্ট্রের নিয়ম অনুযায়ী করবে তখন তাকে জবাই করে ফেলবে এবং জবাই করার উত্তম তরিকা সবচেয়ে আরাম ইসলামী শরীরতের দৃষ্টিতে হচ্ছে মানুষের মাথাকে শরীর থেকে আলাদা করে দেওয়ার জন্য ঘাঁড়ের মধ্যে জবাই করে দেওয়া এটি হচ্ছে উত্তম তরিকা মৃত্যুদণ্ড কার্যকরী করার জন্য এরপরে আমরা আসি যে কোন জানোয়ারকে বধ করতে হলে কোন জানোয়ারকে জবাই করতে হলে জানোয়ারকে আমরা যখন কোনো পশুকে জবাই করি সেটা গরু ছাগল মুরগি হাঁস যেটাই আমরা হালাল জানোয়ারকে যখন জবাই করি তালে সেটার প্রতি অহসান করা এমনভাবে অহসান করা যে তার তা তাড়াতাড়ি যেন জবাই হয়ে যায় দেরি যেন হয়ে যায় এই জন্য ধারালো করতে বলা হয়েছে যদি ভোতা কোনো অস্ত্র দিয়ে তরবারি দিয়ে সুরি দিয়ে জবাই করতে যায় তাহলে অনেকক্ষণ পর্যন্ত ঘষাঘষি করতে করতে একটু একটু করে কাটছে কি যে কষ্ট হবে এই জন্য খুব ধার হয়ে গেলে তাড়াতাড়ি দবাই হয়ে গেলে তার কষ্টটা কম হবে তাড়াতাড়ি দ্রুতগতিতে রক্ত বের হয়ে গেলে অল্প সময় তার যানটা চলে যাবে তা না হয় যদি দীর্ঘ সময় যদি সটফট সটফাট করতে থাকে তার তার অনেক কষ্ট হয়ে যাবে কষ্ট অনেক পরিমাণ দ্বিগুণ তিনগুণ পাঁচ গুণ দশগুণ বেড়ে যেতে পারে এই তিনি বলেছেন তোমাদের সোরাটাকে ধারালো করে নাও এই জন্য ভোঁতা সুরি দিয়ে কেউ যদি কোনো গরু ছাগল বা কোনো জন্তু জানোয়ার জবাই করে এবং কষ্ট দেয় এই জন্য তার গুণা হবে যে ব্যক্তি কোনো জানোয়ারকে অতিরিক্ত কষ্ট দিয়ে জবাই করবে আল্লাহ তালা তার থেকে জুল প্রতিশোধ নেবেন এই জন্য ধার করে নিতে হবে ধারালো করে নিতে হবে আর জানোয়ারটাকে আরাম দিতে হবে আরাম মানে জবাইয়ের মধ্যে কি আবার আরাম আছে নাকি আরামের অর্থ হচ্ছে ইউরে রাহা যদিও আরাম শব্দে ব্যবহৃত হয়েছে কিন্তু এর অর্থটা এখানে হচ্ছে যে কম পক্ষে কম কষ্ট হবে ওইটাই আরাম বেশি কষ্ট দিলে দুঃখ কষ্ট আরো বেড়ে যাবে সেই দুঃখ কষ্ট কমানোটাই আরামের সেন্সে ব্যবহৃত হয়েছে যারা বিশেষ করে সবাই কাজে নিয়ে যদি আসে তাদেরকে এই হাদিসটাকে ভালো করে বোঝানো দরকার আমাদের তাদেরকে এই হাদিসগুলো পড়ানো দরকার তাদেরকে বয়ান করা দরকার এখন আমার মনে পড়ছে এই মুহূর্তে যে কষাইগুলোকে নিয়ে যদি এরকম এই বিষয়টা আলিম করা হতো তাহলে তারা কত গুণা থেকে বেঁচে যেতেন এখন তো অনেক কষাই দিলে অনেক গুণা হয়ে যাবে এই অন্যায় করার কারণে জুলুম করার কারণে রসুল্লাহ সাল্লামকে সব কিছু শিখিয়েছেন আপনি কোন ধর্মে পাবেন যে এত সুন্দর বলা হয়েছে। হয়েছে রাইট দেওয়া অধিকার আছে তাকে হত্যা করতে হবে বা তাকে জবাই করতে হলে খাওয়া আল্লাহ হালাল করেছেন আমাদের জন্য কিন্তু তাদের একটা অধিকার রয়েছে এইসব দিয়েছে তাদেরকে আজকাল অ্যানিম্যাল রাইটস নিয়ে পাশ্চাত্য আন্দোলন হচ্ছে এবং সে অ্যানিম্যাল রাইটের যারা ক্যাম্পেইন করেন প্রাণী অধিকার নিয়ে যারা কথা বলেন তারা বলতে চান যে জবাই করা খুব কষ্ট হয়ে যায় জানোয়ারের তখন তারা স্টানিং করার পদ্ধতি অ্যাপ্লাই করতে বলেন স্টানিং করলে জানোয়ার বেহোশ হয়ে যায় তখন জবাই করলে আর কষ্ট হবে না বেহোশ করে তারপরে জবাই করা এই কথা খুব ক্যাম্পেইন জোরে চলছে পাশ্চাত্যে ইউরোপ আমেরিকা ও রাই বিষয় নিয়ে তাদের ভিতরে অনেক প্রাণী অধিকারের যারা সোচ্চার তারা এই ব্যাপারটা ক্যাম্পেন করছে যে ইসলামের তরিকা জবাই করার যে তরিকা এই বিষয়টা জানুয়ারের প্রতি বা পশুর প্রতি অত্যাচার করা হয় কষ্ট বেশি দেওয়া হয় এটা তারা খুব জোরসোরে ক্যাম্পেন করছে। পৃথিবীতে দুটি গোষ্ঠী বলতে গেলে এখনও জবাই করে যে তরিকা আমরা জবাই করি একটা হচ্ছে মুসলিম সম্প্রদায় আর হচ্ছে ইহুদি সম্প্রদায় তারাও জবাই করে আমাদের মতো বাকিরা সবাই স্ট্যানিং দিয়ে শেষ করে তারপরে কাটাকাটি করে খেয়ে ফেলে স্ট্যানিংটা কী জিনিস ইলেকট্রিক শখ জানোয়ারের মাথায় খুব জোরে দেওয়া হয় কোন কোন সময় সেটা একটা শটের আকারে গুলির আকারে বড় বড়ো গরু যখন জবাই করতে হয় তখন তারা এটা দিয়ে মাথার মধ্যে জোরে শট করে করলে ভীষণ আওয়াজ হয় এবং বেহুশ হয়ে গরুটা পরে যায় ছাগলটা পরে যায় তখন তাকে জবাই করা হয় হাঁস মুরগিকেও এভাবে স্ট্যানিং করে তারপরে বৈদ্যুতিক শখ দিয়ে এরপরে জবাই করা হয় তারা বলে এতে কষ্ট কম হয় এ বিষয়টা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে কষ্ট কম হয় না বরঞ্চ বাড়ে দর্শক মন্ডলী আমরা একটা বিরতির দিকে এখন যাবো বিরতির পরে পুনরায় এই প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন জজাকুমুল্লাহ তালাকুল খাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ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 জাহাঙ্গীর আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে উইটনেস ডাক দেখুন সম্মুখ সামরের আজ রাত নচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পাঁচ বক্ত সালাত এক জুমা হতে অপর জুমা এক রমজান হতে অপর রমজান পর্যন্ত সেই সমস্ত পাপের কাফারা হয়ে যায় যা এগুলোর মাঝে হয় যদি কবিরা গোনা হতে বেঁচে থাকা হয় সেই মুসলিম প্রথম খণ্ড পবিত্রতা অধ্যায় হাতির সংখ্যা চারশো उच्छेद्लम राज्य जमीन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 দর্শক মণ্ডলী বিরতির পূর্বে আপনার আলোচনা শুনছিলেন যে কীভাবে একটা জানোয়ারকে সুন্দর করে জবাই করতে হবে কম কষ্ট দিয়ে এবং আধুনিক জমানায় যারা ক্যাম্পেইন করছে যে জানোয়ারকে এভাবে জবাই করলে কষ্ট বেশি হয় তাদের দাবিগুলো তাদের বক্তব্যগুলো আকারে যে ক্যাম্পেইন হয় সেটা একটু আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষ করে ইউরোপ আমেরিকা এটা জোরে সোরে হচ্ছে এবং কোন কোন দেশে মুসলমানদের জবাই করার বিষয়টা কঠিন হয়ে যাচ্ছে অনেক মুসলিম সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন যে জবাই করার মধ্যে আসলে যে দুইটা রগ আছে যেটাকে সাহারক বলা হয় এই দুটো ধমনি সবচেয়ে বেশি রক্ত সাপ্লাই থাকে এবং এই দুটো ধমনীকে যখন কেটে দেওয়া হয় খুব দ্রুত বেগে তখন রক্ত বেরিয়ে আসে এখন জানুয়ারের সবচেয়ে আরাম হয় এটা এখন সাইন্টিফিকভাবে বৈজ্ঞানিকভাবে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে এরপরেও যেহেতু মিডিয়া কাভারেজ এবং প্রচার অমুসলিমদের বেশি এবং তাদের রিসার্চকেই এখনো গুরুত্ব দেওয়া হচ্ছে আর যারা মুসলিম বিজ্ঞানী যারা বলছে যে এভাবে জবাই করার মধ্যে যে কষ্ট কম হয় এটা প্রমাণিত কিন্তু এটাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে এমনকি শুধু জবাই করার ব্যাপারে নয় জবাই করার পরে যে গোষ্ঠ রক্ত ভিতরে থেকে যাওয়ার কারণে জবাই না করার কারণে যে যখন রক্ত বের হতে পারে না তখন রক্তটা ভিতরে থাকে এই রক্তটা ভিতরে থাকার কারণে গোষ্ঠীর সঙ্গে রক্তের যে মিশ্রণ হয় মিশে যায় এবং রক্ত কারণে এই গোষ্ঠটা পলিউটেড হয়ে যায় দূষিত হয়ে যায় এই এটাও সাইন্টিফিকলি প্রমাণিত হয়েছে যে মুসলমানদের বা জবাই করা গোষ্ঠ অনেক বেশি কম দূষিত বা সাফ নির্বিচাল থাকে আর যেগুলো স্টানিং করা হয় সেগুলোর কারণে অনেক বেশি দূষিত হয়ে যায় গোস্ত পলিউটেড হয়ে যায় হাইজেনিক মোর হাইজেনিক হল অধিকতর স্বাস্থ্যসম্মত হলো জবাই করা গোস্ত খাওয়া আর যে গোস্তকে পশুকে জবাই করা হয় না সেটার গোস্তগুলো কম হাইজেনিক সেটা অধিক দূষিত সেটা কম স্বাস্থ্যসম্মত তারপরে হচ্ছে আল্লাহ আল্লাহর আরামী দিনই সৃষ্টিকর্তা তিনি যে তরিকায় মানুষকে সরিগতের মধ্যে শিখিয়ে দিয়েছেন শুধু আমাদের মুসলিম সমাজকে নয় আমাদের এই মোহাম্মদ সাল্লাম উম্মাদ নয় পৃথিবীতে এর আগে আসা সমস্ত নবীদেরকে আদম আলা সাল্লাম থেকে শুরু করে সবাইকে আল্লাহ তালা এই জবাই করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ তালা সৃষ্টিকর্তা তিনি তো সবচেয়ে ভালো করে জানেন কোন তরিকায় উত্তম হবে আল্লাহুল খাল আলাহুল আমর সৃষ্টি তিনি করেছেন নিয়ম কানুনের হুকুম হাকাম দেওয়ার তরিকা বাতি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তালারই আছে তার জ্ঞান আর মানুষের জ্ঞান কি সমান হতে পারে কোনো দিন আহুয়াল হাকিমুল খাব তিনি আলিম তিনি সব কিছু জানেন তিনি হাকিম তিনি খাবির তিনি যে নিয়ম তরিকা কানুন পদ্ধতি দান করেন মানুষের জন্য সকল কাজের জন্য সেটা হচ্ছে সর্বোত্তম আল্লাহ তালা শরিয়তের হুকুমটাই বিধানটাই সর্বোত্তম এগুলো মুসলমানদের বানানো কিছু নয় এগুলো মানুষের বানানো কিছু নয় এই আল্লাহ আল্লা বিধান এত উত্তম মানুষের বিধান থেকে সৃষ্টির বিধান থেকে সৃষ্টি সৃষ্টিকর্তার বিধান উন্নত এটা যদি মানুষ বুঝত আজকে জবাই করার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে তাহলে মানুষের জীবনে অনেক অশান্তি অনাচার দূর হয়ে যেত আফসোসের বিষয় মানুষ মানুষের গড়া তৈরি বিধানকে উত্তম মনে করে আল্লাহ তালা তৈরি বিধানের বিরুদ্ধে মানুষ অবস্থান গ্রহণ করে আল্লাহ আল্লাহতালা যে এই মানুষকে বিধান দিয়েছেন জবাই করার এবং মুসলিম সায়েন্টিস্টার পাশ্চাত্য অনেক কাজ করছেন তারা খুঁজে বের করেছেন রিসার্চ করে দেখেছেন যে তারা যেটা বলে স্টানিং করার জন্য শখ দিয়ে মাথার মধ্যে যে আঘাতটা করা হয় জবাই করার আগে সেটার কারণে অনেক বেশি কষ্ট হয় সেটার কারণে এটা হার্ট অ্যাটাক হয়ে যায় সেটার কারণে অনেক ক্ষতি হয় কয়েক গুণ বেশি কষ্ট হয় স্টানিং করার কারণে আর ক্যাম্পেইন করা হচ্ছে জবাই করার কারণে বেশি কষ্ট হয় যাই হোক অমুসলিমদের কথা বলে লাভ রে আমরা তো আলোচনা করছি যে আল্লাহ তালা মুসলমানদেরকে যারা আল্লাহ তালাকে অভিশাপ মেনে নিয়েছেন তারা এহসানের হাদিসকে আমল করবেন যে কীভাবে জবাই করলে আল্লাহ রাব্বুল আলমিন জানেন জন্তু জানোয়ার প্রতি এহসান করা হবে এটা হলো জবাই করার প্রসঙ্গে কিন্তু শুধু জবাই করার জন্য হাদিসটি আসেনি ইন্নাহা এতবার এহসানা আল্লাহ করলে সেই প্রত্যেক বিষয়ের উপরে এহসান করাকে ফরজ করে দিয়েছেন আমার জীবনের প্রত্যেকটি কাজকে আমি এহসানের সাথে করব। সকল মাহলুকের সঙ্গে আমার যত ডিলিং হবে আমার যত লেনদেন হবে প্রত্যেকটি লেনদেনে আমি এহসান করার চেষ্টা করব। ভালো করে করার চেষ্টা করব যেন মানে যাচ্ছে তাই ভাবে যেন তেনভাবে করব না আমি যদি শ্রমিক হই কর্মচারী হই তাহলে আমি আমার কাজটা যেন ঠিকমতো আদায় করি এটা আল্লাহ তালা আমার উপরে ফরজ করে দিয়েছেন একজন কর্মচারী তাকে বেতন দেবে মালিক তার যে কাজটা করার কথা সেই কাজটাকে সুন্দর করে করা হক আদায় করে করা গাফলতি না করা অলসতা না দেখানো তৎপর হয়ে কাজটাকে সুচারুরূপে সুন্দর করে আদায় করা শ্রমিকের উপরে কর্মচারীর উপরে ফরজ হয়ে যায় আর মালিকের প্রতি ফরজ হয়ে যায় তাকে যে কাজে লাগালো তার একটা ন্যূনতম তার একটা মোটামুটি তার জন্য মানানসই তার প্রাপ্য অনুযায়ী তাকে একটা সুন্দর বেতন নির্ধারণ করে দেওয়া তার প্রতি দুর্ব্যবহার না করা তাকে অতিরিক্ত কষ্ট না দেওয়া সাহায্যের বাইরে কোনো কাজ তার উপরে চাপিয়ে না দেওয়া এটা মালিকের এসান এবং তার বেতনকে বকেয়া না রাখা যখন যেভাবে অ্যাগ্রি হয়েছে সেভাবে তার বেতনকে আদায় করে দেওয়া ডেইলি শ্রমিকদেরকে কষ্ট করে যখন কাজ করে গায়ের ঘাম শুকনের আগেই তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া আর যার মাসিক অথবা সাপ্তাহিক বেতন নির্ধারিত আছে তাকে সপ্তাহান্তে মাসান্তে তাকে দিয়ে দেওয়া এটা হচ্ছে শ্রমিকের প্রতি মালিকের এহসান এরপরে আমাদের দাম্পত্য জীবনে এসান আছে স্বামী স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করা স্ত্রী স্বামীর প্রতি ভালো ব্যবহার করা এখানে এসান আছে আল্লাহ তালা এই অহসানকে দাম্পত্য জীবনে মা আরুফ শব্দে এনেছেন ওয়া আশের উহ বিন তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করো ভালো ব্যবহার করলে মারুফ করলে এসান হয়ে যাবে সেখানে আল্লাহ তালা এসানকে ফরাস করে দিয়েছেন একটা খারাপ সম্পর্ক নিয়ে পারিবারিক সম্পর্কে মেনটেন করা এটা খুবই খারাপ জিনিস আন্ডারস্ট্যান্ডিং পয়দা করে মিল মোহাম্বতের সাথে চলা মধ্যে কত ভালো কত নিয়ামত আর সারাদিন ঝগড়া ফাসাদ ঝগড়া ফাঁসাদ সারাদিন দুর্ব্যবহার দিন একে অপরের বিরুদ্ধে শুধুমাত্র কথাবার্তা বলা সুযোগ পেলে চান্স নিয়ে নেওয়া একে অপরকে কষ্ট দেওয়া এটা এসান কি করে হল এভাবে এসান করতে হবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করাটাও এসান হয়ে যাবে আত্মীয় স্বজন আসলে একটু মেহমানদারি করা তাদেরকে একটু আদর আপ্যায়ন করা হাসি কথা বলা বিরক্ত না হওয়া যথাসম্ভব মেহমানদারি করা অহসান হয়ে গেল গরিব মিষ্কির অসহায় মানুষকে পাড়া প্রতিবেশীর প্রতি এসান করা ভালো ব্যবহার করা মানুষের সঙ্গে কথাবার্তার সময় ভালো ব্যবহার করা তারপর ফিবার যে হাঁসিকা সদাকা তোমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে একটু মিষ্টি হাসি দিয়ে কথা বললে এটাও সদাকা সব হয়ে যাবে সালামটা দেওয়ার সময় একটু আদব রক্ষা করা একটু আগ্রহ করে একটু সুন্দর করে কথা বলা কেউ কিছু জিজ্ঞাসা করলে রাস্তা দেখানো কথা বললে ভাই ওইদিকে ওই অমুক বাজারে কেমন যেতে হবে ওইদিকে যান এসান হলো না তাকে সুন্দর করে দেখাও হ্যাঁ এদিকে যান ডান দিকে যাবেন সেখানে একটা রাস্তা আছে তারপরে আবার বাম দিকে যাবেন এরপরে আধা মাইল গেলে তারপরে আবার ডান দিকে যাবেন সুন্দর করে একটা বর্ণনা দিয়ে দেওয়া আগ্রহ সহকারে আমাদের দেশে এই ব্যাপারে কোনো হেসান করতে রাজি না জিজ্ঞাসা করলে আমি আমার সময় নাই। আমি চিনি না একটু কথা বলবে তাতেও কষ্ট কিন্তু পাঁচটার্থে একটা দিক আসে ভালো প্রায় লোকেরাই আপনাকে হেল্প করবে আপনি জিজ্ঞেস করতে গেলে অনেকে সব হানা দেখা গেছে যে তার কাজ রেখে আপনাকে এগিয়ে দিচ্ছে কদ্দূর যে এদিকে যান আমাকে ভালো করেন এটা একটা ভালো গুণ মানুষের প্রতি এরকম একটু কথা দিয়ে অহসান করা একটু রাস্তা দেখিয়ে দিয়ে অহসান করা এটাও তো সাদাখা হয়ে যাবে মানুষ বখিল হয়ে গেলে কত নেছ থেকে যে কত সব থেকে যে বঞ্চিত হয়ে যায় এ স্থান করে মানুষকে উপকার করা আল্লাহ তারা সব কিছুর মধ্যে স্থানকে ফরস করে দিয়েছেন একজনের পরামর্শ চেয়েছে তাকে একটা যতটুকু সম্ভব ভালো পরামর্শ দেওয়া তাকে একটু বুঝে না তাকে একটু বুঝিয়ে দেওয়া অনেকে একটু বুঝানোর জন্য চেষ্টা করলে বা বোঝানোর জন্য জিজ্ঞাসা করলে বিরক্ত হয়ে যায় একটু বুঝিয়ে দেওয়া শিক্ষক যিনি শিক্ষা দিবেন ছাত্রদেরকে তিনি ভালো করে তার পাঠ দান কর্মসূচি কমপ্লিট করবেন তিনি এমনভাবে প্রিপারেশন করবেন তিনি এমনভাবে তার লেসন প্লান করবেন যে আজকে আমি এই বিষয় পড়াবো আমি এই বিষয়টা ছাত্রকে বুঝাতে চাই শুধু একটা চাকরি করে যাব না এই এক ঘন্টা ৪৫ মিনিট পঞ্চাশ মিনিট আমার লেকচার আছে। সময়টা কাটিয়ে যেতে হবে এটা যদি মাইন্ডে থাকে তাহলে এহসান হলো না এবং এহসান ঠিক মতো ওদেরকে ক্লাসের হক আদায় না করার কারণে এহসান কিন্তু ফরজ এসএম মিস করলে গুণা হবে প্রাইভেট টিউটর যারা টিউশনি করে করে ঘরে ঘরে পড়ান তারা শুধু ঘড়ি দেখেন অনেক সময় এক ঘন্টা হয়ে গেল এখান থেকে উঠি তারপরে আরেক জায়গা দিতে হবে আরেক ঘন্টা আছে তারপর আরেক ঘণ্টা আছে ঘণ্টা গুনছেন শুধু ডিউটি করে চলে গেলাম কি হক আদায় হলো কত কতটুকুর আন্তরিকতা সহকারে শিখালাম কি পরিমাণ অন্তর দিয়ে চেষ্টা করলাম এটা তো অনেকেই করি না যারা তারা করি আলহামদুলিল্লাহ তারা কামিয়াব তারা ফরজ আদায় করেছি আর যারা করলাম না ঠকালাম ফরজ আদায় করলাম না ফরজ আদায় না করলে কবিরা গুণা হয়ে যায় মানুষকে এরকম হক আদায় না করে কাজটা না করার কারণে কবিরা গুণা হয়ে গেল কাজে এহসান মানুষের জীবনে অনেক বড়ো একটা বিষয় এই এহসানের বিভিন্ন দিককে আল্লাহ তালা তুলে ধরেছেন বিভিন্নভাবে কিন্তু হাদিসে সে বিলে এই একেবারে হাইয়েস্ট লেভেল হিসেবে উল্লেখ করেছেন আল্লাহর সঙ্গে আবার তাদের ক্ষেত্রে আর এই হাদিসের মধ্যে আজকের হাদিসে আমাদের প্রত্যেক বিষয়ে যে এসানকে আল্লাহ তালা ফরজ করেছেন সেখানে শুধুমাত্র এটা উন্নত দিক নয় উন্নত দিকটা নফল আকারের শুধু নয় এখানে ফরজ আকারে পেশ করা হয়েছে মানুষের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে প্রাণী থেকে শুরু করে সকল মাখলুকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে আমরা এহসানকে মিস করে ফেলব গুনা হয়ে যাবে এই মানুষের প্রতি মানুষের অধিকার আদায় করাকে হেহসান জন্তু জানোয়ার পশুর প্রতি মানুষের যেমন এহসান এমনকি গাছপালা বৃক্ষের প্রতি এসান রয়েছে তুমি একটা গাছের খামাকা পাতা ছিঁড়ে নিও না সে জিকির করে। মাফিল আকার যত সৃষ্টি আল্লাহ করে। একটা গাছের ডালকে খামাকা বেহুদা অর্থে ছিঁড়ে ফেলবে না কোনো কাজ ছাড়া গাছের পাতাকে ছিঁড়িবে না অনেক সময় ছেঁড়ে ফেলে দুষ্টমি করে রাস্তা দিয়ে হাঁটছে পাতা ছিঁড়িয়ে ফেলে দিচ্ছে ডাল ছিঁড়িয়ে ফেলে দিচ্ছে এসান হচ্ছে না গাছ আর কষ্ট হয়তো ডাল কেটে ফেললে আমরা কাটার জাহাজ আছে যখন আমাদের প্রয়োজন হয় বিনা প্রয়োজনে কাটলে গুণা হবে প্রাণীর প্রতি শুধু এসান নয় জীব জন্তুর প্রতি শুধু নয় পরিবেশের প্রতি স্নান করতে হবে আল্লাহ তালা সকল মাখলুকের প্রতি স্নান করতে হবে বিনা প্রয়োজনে কোন সাপ বিচ্ছু যেগুলো মানুষকে ক্ষতি করবে সেগুলোকে হত্যা করা যায় আছে দর্শক মন্ডলী আমরা এসানে হাজির শুনছিলাম আল্লাহ তালা রান্দার প্রতি স্থান মাখলুকের প্রতি স্নান করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে আসসালামুকুম বরহমাত जा स्तिया दान करीक्षा कर सम्पद नहीं परीक्षा कर अनुग्रह्ला सृष्टिकारी हादिर समूह कल रगारोटा पुन सम्प्रचार सकाल दस टाय बांगल